পরিবর্তনের জন্য সুন্দর আগামী নিয়ে জীবন সাজাতে সত্যের জন্য কল্যানের জন্য শান্তির জন্য আমরা আসবই প্রিয় বন্ধুরা এখন শুনবেন শিল্পী কাজী আমিনুল ইসলামের কথা সুর ও সঙ্গীত আয়োজনে ব্যতিক্রম ধর্মীয় অ্যালবাম আসবই কথা দিলাম